السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين وبعد সম্মानी दर्शकবৃন্দ দুরু কাচে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই সাদর শুভেচ্ছা দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর الله রচিত বয়ান আরতাকাদ আহলে সুন্নাহ আল কখনো সেটা ধ্বংস হবে না শেষ হয়ে যাবে না তারপর আমাদের ইমাম বলছিলেন সৃষ্টি করেছেন জান্নাত এবং নাদ সমস্ত সৃষ্টির আগেই সৃষ্টি করেছেন অর্থাৎ আমাদেরকে সৃষ্টির আগেই তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন ওয়াকালকাহ আর শুধু সৃষ্টি করেই শিক্ষান্ত হননি কারা সেখানে যাবে তার তিনি নির্ধারণ করে রেখেছেন এবং সেটার জন্য লোকও তৈরি করেছেন জান্নাতে কারা যাবে জাহান্ন কারা যাবে সেজন্য লোক তৈরি করে রেখেছেন পমেন্নাতি ফদলু তাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি তার ইচ্ছা দয়া করে জান্নাতের দিকে দেখাবেন জান্নাতে পদে দিবেন জান্নাতের পদে কাজ করবে সে এবং তিনি জানতে দিবেন ওয়ামন শাহ যাকে ইচ্ছে তাকে তিনি জাহান্নামে দিবেন এটা তার ইনসাফ এটা কোনো জুলুম নয় বা এটা কোন তার কারো প্রাপ্তির বাইরে অতিরিক্ত কারোর শাস্তি তিনি দিবেন না ও কুল্লুন ইয়াম আল লিমা কাদফুরে গালাহু প্রত্যেকে এমন কাজটি করবে যে কাজের জন্য তাকে তৈরি করা হয়েছে ইলা এবং যাবে যেজন তাকে সৃষ্টি করা হয়েছে এইটা হচ্ছে আমাদের ইমাম আবু জাফর ভাষ্য। আমরা এর ব্যাখ্যায় গত কয়েকটি পর্বে জান্নতে কারা যাবে সেটা আলোচনা করেছি জান্নাতের লোকদের সেফাত কেমন হতে হবে সেগুলি আলোচনা আজকে আমরা আলোচনা করব জান্নাতের সেফাত জান্নাতের গুণাগুণ সম্পর্কে আলোচনা করব জান্নাতের গুণাগুণ আমরা কি বর্ণনা করব আল্লা নিজে বর্ণনা করেছেন রসুলাম বর্ণনা করেছেন এমন কি বলেছেন এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি যা কোন অন্তরে কল্পনাও করেনি এবং কোনো কানে শুনেনি এমন কিছু জান্নতে রয়ে গেছে এই জন্য কোনো হাদিসে বা আধারে এভাবে এসেছে যে সেটা হচ্ছে জান্নাত হচ্ছে নূর আলোতে আলোকিত আলোতে আলোকিত আলোতে উদ্ভাসিত এবং সেটা হচ্ছে সুগন্ধিতে ভরপুর এবং সেটাতে সেখানে রয়েছে এমন সুন্দর সুন্দর অট্টালিকা এবং তাতে রয়েছে নাহার সমূহ প্রবাহিত নদী নালা প্রবাহিত এবং তাতে রয়েছে পাকা ফল ফুলে ভর্তি সেখানে রয়েছে সুন্দর নারী স্ত্রীগুলো রয়েছে সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে কোনোদিন এদিক সেদিক যাবে না সেটা থাকবে তাদের অত্যন্ত সুন্দর অবস্থানে এবং তাদের চারিত্রিক সৌন্দর্য মাধুর্য এবং শারীরিক সৌন্দর্য সব যেন উপচে পড়া অবস্থা থাকবে এবং তারা এমন উঁচু উঁচু গৃহ থাকবে যেগুলো সব থেকে দোষ তুটি মুক্ত এবং যেগুলো দেখতে চিত্তাকর্ষক এটা একটি হাদিসের ভাষ্য ইব্রেম হাজার হাদিসে আমরা হাদিসটি দুর্বল হওয়ার কারণে তার অর্থটা বললাম এই জন্য যে এটা হচ্ছে জানাতের একটি ভাষ্য যেটা বোঝার মতো যে আসলে এরকম আমরা অন্যান্য হাদিসের অর্থ পাই সেগুলো আমরা আলোচনা করব সাহবাহিক রাম रसूल्लाहम के जान्नर दरजा सम्पर् बनाना हो घर सम्पर्के्न तैयर प्रसाद प्रसाद जावहार करपर्के जिज्ञासा कर रसल्लाह सलामी जे लबिने तुम्दे ह জান্নাতেরোলা যেটাকে যেটা গ্রহণযোগ্য দুই ইটকে আটকানোর জন্য মিসকে আম্বারের মিল ইয়া দিয়ে বসানো হবে ইট গুলোকে ও হাসবা আলু আলিয়াকুত আর তার পাথর কুচি হবে মুক্তা এবং প্রবাল আর তার মাটি হবে তোর বাতুহ জাফরান আর মাটি হবে জাফরান মৈয়দ খুলহা ইয়ন আম যে এটাতে প্রবেশ করবে সে নামতপ্রাপ্ত হবে কখনো সে দুর্বাগা হবে না ও ইয়ুদ ওলা ইয়ামুত চিরস্থায়ী হবে কখনো মারা যাবে না ওলা ইয়বলাহুম তাদের কাপড় কখনো পুরাতন হবে না ওলা ইয়ফনা সাবা বহুম তাদের যৌগণ কখনো খসে পড়বে না যৌগন সে স্বিশেষ হবে না এজন্য আল্লাহাল এই বাণী দিয়ে আমরা সেটার সপ্তাহ করতে পারি যেখানে আল্লাহ বলেছেন ওই দারো না ক্যাবিওরা যখনই আপনি দেখবেন সেখানে দেখবেন সেখানে দেখবেন যে বৃহৎ রাজত্ব অর্থাৎ সে রাজত্বের জান্নাত যদি যেতে পারে দুনিয়ার মানুষ সামান্য জিনিসের জন্য কত না মারামারি হানাহানি করে দুনিয়ার সম্পদের জন্য অথচ জান্নাতে রাজত্ব আর রাজত্ব সু দেখতে পাবে আল্লাহ বলছেন ওই দাথামিমুল যদি দেখবেন সেখানে দেখতে পাবেন ন্যামত ভরা ন্যামত ভরা ন্যামত পরিপূর্ণ সেটা দেখবেন আর দেখবেন ন্যায়ামত আর ন্যায়ামত আর দেখবেন রাজত্ব বৃহৎ রাজত্ব দেখতে পাবেন আল্লাহ তালা আমাদের থেকে যে নামত এই ন্যায়মত কে গোপন করার একটা কারণ হচ্ছে এটা যে দেখিয়ে দেননি কারণ আমাদের বিবেক সেটা কখনো কল্পনা করতে পারবে না ধারণ করতে পারবে না এই জন্য কখনো কখনো আমাদের চিন্তা সেখানে পৌঁছতে পারবে না আল্লাহ বলে কোন নবস জানতে পারবে জানে না জানে না যে কি গোপন করে রেখেছেন আল্লাহ তালা তার জন্য চক্ষু শীতলকারী প্রতিদান হিসেবে যা সে আমল করত দুনিয়ার বুকে আমল করার জায়গা এখানে আমল করে ওখানে কি রেখেছেন আল্লাহ তালা এটা যেহেতু মানুষের কল্পনায় আসতে পারে না চিন্তা শক্তি কখনো মানুষের বিবেকা আল্লাহ গোপন করেছেন যা রয়েছে সেটা কখনো সে কল্পনা করতে পারেনা হাদিস এসরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বলেন মহান আল্লাহ তালা তার হাদিস সে তুমা উফিয়াল করা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তাকে এসেছে তাতে যে বখারিত হাদিসটি সেটা হচ্ছে রসুল্লা সাল্লা বলেছেন আল্লাহালা বলেন আমি আমার বান্দাদের জন্য সৎ বান্ধাদের এদের জন্য আল্লাহ তালা বলছেন আমি তাদের তৈরি করে রেখেছি সৃষ্টি করে রেখেছি তাদের জন্য নির্মাণ করে রেখেছি এমন জিনিস মালা আইনরা আর কোন চোখ দেখেনি ওলা অজুন উন এবং কোন কান শুনিনি ওলা আলা আলো কালার এবং কোন মানুষের অন্তরে যা উদিত হয়নি এমন জিনিস আমি রেখে দিয়েছি এমন ভাবে রেখে দিয়েছি অন্তরে গোপন করে গোপন করে রেখে দিয়েছি আমি আমার বন্দাদের জন্য আল্লাহ তারা বলছেন আমি আমার জন্য নাকার বন্দার এমন কিছু রেখে দিয়েছি যা তার চোখে দেখেনি কোনো চোখ কোনোদিন দেখেনি ওদুলিয়া যা তার কান কোনো কান কোনদিন শোনেনি ও কালী ভাষার কোন মানুষের অন্তরে যা কোন উদিত হয়নি কোনোদিন গচ্ছিত সম্পদ হিসাবে রেখে দিয়েছি এর থেকে এটা এমন অবস্থা যে তোমরা এটা সবসব দেখতে পাবে আল্লাহ এদেরকে তোমাদেরকে দেখাননি যা দেখাননি তা কত বেশি সেটা দেখেন কত বড় হতে পারে জানে না তার জন্য আল্লাহ চকু সুতলকারী কোন জিনিস রেখে দিয়েছেন এক। তিনি বলেন জান্নাত এমন অনেক কিছু রয়েছে যা কোন চোখ দেখেনি কোনোদিন কোনো কান শুনেনি কোনোদিন কোন অন্তরে কোনদিন সেটা উদিত হয়নি এবং কোন মানুষের অন্তর সেটা সে চিন্তাও আসেনি সেটা কোনোদিন হয়নি তারপরে সাল্লা করলেনাহমিন ফেকুন তারা তাদের পার্শ্ব দেশকে বিষ্ণা থেকে দূরে সরিয়ে রাখে রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে ভয় এবং আশায় এবং তারা খরচ করে আল্লাহ তাদের ক্রিজিদার তাদের ক্রিজিক দিয়েছে তা থেকে জানে না তার জন্য আল্লাহ তিনি সেটা রেখে দিয়েছেন বিন্দু আমরা আলোচনা করছিলাম জান্নাতের মৌলিক একটা চিত্র আমরা তুলে ধরেছি এখন আমরা জান্নাতের দরজা সমূহ হবে কি হবে কিরকম হবে সেটা আলোচনা করব কোরআন এবং হাদিসে সেটা বর্ণনা করা হয়েছে জান্নাতের কিছু দরজা হবে যেগুলি দিয়ে জান্নাতেরা প্রবেশ করবে প্রবেশ করবে এবং এখান দিয়ে প্রবেশ করবে জান্নাতীদের আল্লাহ জান্নাত আদিন যে যে চিরস্থায়ী জান্নাত সেখানে রয়েছে চিরস্থায়ী জান্নাত সেখানে রয়েছে মুফাত্তাহাত আল্লাহ বাব এই দরজাগুলো তাদের জন্য খুলে রাখা হয়েছে অর্থাৎ সে তখন খুলে রাখা হবে সৌন্দর্যর জন্য এখন খুলে রাখা হচ্ছে দমদমাসেও খুলে রাখা হয় আবার যখন খুলতে চাওয়া হবে রসুল চাইবেন তখন খোলা হবে এখন খুল খোলা রাখা হয়েছে এই জন্য যে আমাদের ইমানদাররা আমল করবে আমল করে আমার কাছে আসবে এই জন্য ইমানদারদের জন্য সম্মান সম্মান সূচক জাননাগুলো আল্লাহ তালা জান্নার জান্নার দরজাগুলো আল্লাহ তালা খুলে রেখেছেন অন্য আয়তা আল্লাহ তালা বলছেন ওয়েল মাল ইয়াদুন আল ইঙ্কুলিবাব সালামকবাদ আর ফের তারা প্রবেশ করবে প্রত্যেকটি দরজা দিয়ে এবং বলতে থাকবে আলাইকুম তোমাদের জন্য সালাম হোক বিমা সবার তুমি ধৈর্য ধান করেছিলে অবস্থান এই বাড়িতে যারা থাকবে অর্থাৎ জান্নাতে যারা থাকবে এদের অবস্থান কতই না তাদের পরিণাম কতই না উত্তম তারা কোনোদিন এখানে তার নিঃশেষ হয়ে যাবে না এইবার চিরস্থায়ী তার বাড়ি থাকবে এই আল্লাহ তালাম এই দরজার দরজার সমূহে দিয়ে সালাম দিবে মানুষকে সম্মান করা হবে ইবাদন জানানো হবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনকারী আল্লাহ বলছেন যখন আল্লাহ সাদর সম্বাসন জানিয়ে সম্মানের সাথে তাদেরকে জান্নার দিকে নিয়ে যাবেন তখন যখন তারা সেখানে পৌঁছবে জান্নাতের কাছে পৌঁছবে ওয়াফুতিহাত আবু আবুহা আর দরজাসমূহ ঘুরে রাখা হলো হয়েছে তখন সেখানকার পাহাড়াদাররা বলবে তোমরা তোমাদের সালাম হোক সম্মান হোক তোমাদের উপর অভিবাদন তোমাদের জন্য তোমাদের জন্য ওয়েলকাম স্বাগতম তিব্বতম তোমরা দুনিয়ার বুকে ভালো ছিলে তোমরা শিড়ি করেন বেদায়াত করে নিভাক করেন তোমরা অন্যায় কাজ করেনি তোমরা একমাত্র আল্লাহর আবাদত করেছ এবং আল্লাহ তালার এবাদত তোমরা সন্তুষ্ট ছিলে তোমরা ভালো ছিলে ফদ হুলু হাত খালেদিন চিরস্থায়ীভাবে তোমরা এই জান্নাতে প্রবেশ করো জান্নাতের দরজাসমূহ কয়টি এ নিয়ে হাদিস হাদিসে রয়েছে হাদিসে রয়েছে জান্নাতের দরজাসমূহ আটটি কোন কোন হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আটটি দরজায় খুলে দেওয়া এজন্য এই দরজা আটটি ধরা হয় তার একটি দরজা হচ্ছে রাইয়ান জান্নাতে রয়েছে আটটি দরজা বাবু মিনহাই রাইয়ান একটি দরজার নাম হচ্ছে রাইয়ান যেখানে শুধুমাত্র স্বয়ম যারা স্বয় সাম পালন করবে তারাই প্রবেশ করবে যখন তারা সেখানে প্রবেশ করবে ও লেখা সেটা বন্ধ করে দেয়া হবে সেখানে অন্য কেউ তা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না অনুরূপভাবে সেখানে যারা যারা বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি সৎকা আদায় করে যারা বেশি আল্লাহর পথে জিহাদ করে এরকম লোকদের জন্য আলাদা আলাদা দরজা থাকবে হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে মানফা কাজাউজি যে কেউ তার নিজের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দুই ধরনের জিনিস দান করবে দৌড় আবু জান্না তাকে জান্নাত দরজার সময় ডাকা হবে ওর ইলজান্নাতে সামানিয়ে আবুয়াব জানাতের আটটি দরজা রয়েছে আর যে কেউ সদকা আদায়কারী হয় দানকারী হয় মানুষকে দান করছে এরকম হয় তাকে সদকার দরজা দিয়ে ডাকা হবে ওমান কয় আহেল জেহাদ দরিয়ামিন আর যে ব্যক্তি জেহাদের आहल जिहा जिहाकारी है डा जिहा दर्जा दिए ओमन कान अमीन आहल सियान सियामे सालनता दर्जा दिए डाक अबू बकरल सबगुलस्या डाकतेम क्योंकि सुर्लाके प्रत्येक दर्जा दिए डाक है तख सुर सल्लाहमें नाम অবশ্যই ও আরজু হন্তা কুনামিন হোম আমি আশা করি আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন অর্থাত্র সৌরুল্লাহ সাল আলাম আব্বর আনুরকে সুসংবাদ জানালেন জানালেন যে তাকে প্রত্যেকটি দরজা দিয়ে জান্নাতের প্রত্যেকটি দরজায় ডাকবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করেন আল্লাহ আকবর এ হচ্ছে আব্বকরাহুর তার ইমানের কারণে তার আমলের কারণে তার সিদ্দকের কারণে তিনি হচ্ছেন সিদ্দিক এবং সবচেয়ে উন্মতের মধ্যে সবচেয়ে সবচেয়ে ভালো ব্যক্তি এই তাকে প্রত্যেকটি দরজা দিয়ে জান্নাতের জন্য প্রবেশের জন্য হবে জান্নার্থে এবং এটাই হচ্ছে এত বড় সম্মান যে সম্মান অন্য কারোর জন্য রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেননি রসল্লাহ সাল্লাহাম আব্বর এই সুসংবাদ দিয়েছিলেন এই জন্য এই সবগুলি জিনিস পাওয়া যায় অর্থাৎ তিনি সলাত আদায় করতেন তিনি পালন করতেন তিনি দান করতেন তিনি জিহাদ করেছেন এই জন্য প্রত্যেকটি দরজা দিয়ে তাকে ডাকা হবে অনুরূপভাবে অন্য এক হাদিসী এসেছে যে ব্যক্তি বিভিন্ন রকম আমল করবে তাকেও ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ডাকা হবে এক হাদিসি এসলা ইসলাম বলেছেন যে কেউ যদি সুন্দরভাবে উজু করে তারপর বলে আসাহু আল্লাহ ওয়াহাদ আশাহ মোহাম্মদ আব্দহ তাকেও ডাকা হবে তাকে জান্নাতের দরজা দরজার সময় খুলে দেওয়া হবে তার জন্য বলা হবে যে যে কোনো একটি দরজা দিয়ে তুমি প্রবেশ করো এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তার বোঝা গেল জান্নাতের আটটি দরজা রয়েছে এবং আটটি দরজার মধ্যে প্রত্যেকে আমল অনুসারে তাকে ডাকা হবে যে যে আমল করত সে অনুসারে তাকে সেখানে আহ্বান করা হবে এবং সে অনুসারে তাকে সম্মানিত করা হবে এর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি এক হাদিসে বলেছেন যে উল্লয়া মুহাম্মদ যে সেদিন যিদিন الله তাআলা বলবেন محمد মুহাম্মদ ادخل مل لا حساب عليه من امتك من الباب الايمن হে hey محمد যারা আপনার উম্মতের মধ্যে যারা যাদের কোন হিসাব নেই তাদেরকে আপনি وهم شركاء الناس في الباب ابواب الاخر ابواب الاخر ترى কোন মর্যাদা দিয়ে যেতে পারবে কিন্তু এই দরজা তাদেরকে স্পেশালি তৈরি করা যারা আটটি দরজার কথাই বললেন জানা দরজাগুলোর কথা বললেন এবং সেই দরজাগুলোর অবস্থান বললেন যে এক একটা দরজার সার্ধ হবে মক্কা এবং হাজার মাঝখানে আল্লাহ শপথ করে তিনি বলছেন ইন্না বাইন আল মিস্রা মাসার জান্নাতে দুই দরজা জান্নাতে দরজার দুই কপাট এর মাঝখানে যে অংশটুকু অর্থাৎ দরজার দরজার দুইটা যে ইয়া থাকবে কাঠ থাকবে এই কাঠের মাঝখানের যে অংশ সেটা কামাবাঈ নামাক্কাত হাজার মক্কা এবং হাজার মাঝখানের এলাকা এত বড় হবে অথবা তিনি বলেছেন কামাবাই নামাক্কাতা বসরা অথবা তিনি বলেছেন মক্কা এবং বসরার মাঝখানের এলাকার মতো এত বড়ো হবে অর্থাৎ দরজাগুলো কত বৃহৎ হবে এটা রসুল্লাহ সাল্লাহাম বলতে চেয়েছেন অন্য এক হাদিসের রসুলুল্লাহ সাল্লু আলাম বলেছেন যে জান্নাতের দরজাসমূহ রমজান মাসে খুলে দেওয়া হয় সাল্লাহ সাল্লা সালামী যেন বলেছেন ইজা আদাকাল শাহরুর রমাদান ফতেহাত আবু আবু সামা যখন দরজা যখন যখন রমজান মাস এসে যায় তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় অন্য আসছে ফতেহাত আবু আবু জান্না জান্নার দরজাসমূহ খুলে হয় ও বুল্লাক্ষ আবু আবুল্নার জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় অন্য এক হাদিসে আসছে যে জান্নাত দরজার দুই দরজার মাঝখানে যে অর্থাৎ দরজার ভিতরে জায়গাটুকু কত বড়ো হবে সেটা বলতে গেলে সোল্লা সাল আলসাম বলেছেন ইনামা আনাল মিসমা সিরেতার বা ইনাসানা দুই দরজার যে বড় অংশটুকু দরজার মাঝখানে দরজা খুলে দিলে যে অংশটুকু সেটা বছরের দূরত্বের মতো হবে এত হবে এটা বর্ণনা করা হয়েছে একাদিসে এর অর্থ হচ্ছে কোথাও এক এক রকম হবে কোথাও বড় হবে কোথাও হবে বিরাট হবে অথবা সেটা আসলেই বড় হবে जी सोल्लाहमें धरण हिसाब से एक एक सौंदर्य मंडित कर भावे अन्य মতো হয় এমন একটা দিন আসবে সেখানে অন্যীজে হাম যেখানে ভিড় হবে এত মানুষ জান্নাতে প্রবেশ করবে এবং সেই দরজা দিয়ে অন্য এক হাদি শেষাম বলেছেন দরজা কত বড় হবে সেটা বলার উদ্দেশ্য যে এর মাঝখানে চল্লিশ বছর রাজত্বের মতো চল্লিশ বছরের দূরত্বের মতো অবস্থা হবে এবং সেখান দিয়ে মানুষ প্রবেশ করবে ভিড় করে সেটা দিয়ে প্রবেশ করবে জান্নাতের দরজা সময় আমরা আলোচনা করলাম জান্নাতের আটটি দরজা রয়েছে কিন্তু জান্নাতের বিভিন্ন আমলে আবার ভিন্ন ভিন্ন দরজা রয়েছে সেগুলো বিভিন্ন হাদিসে আমরা পাই জান্নাতের দরজা সমূহ যেমন সদাকার দরজা আছে যেমন জিহাদের দরজা এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন দরজা আটটি দরজার বাইরে অতিরিক্ত দরজা সেগুলো আমরা এর বিষয়ে বিষয়ে আরো অন্যান্য আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী কোন পর্বে ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন আহামদুল্লাহ আলমিনাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত